বন্দে গুরুপদ ভক্ত বিদ্য প্রভু বন্দে নিসহিত গোপীজন সামূত বৃন্দন মনোহর বন্যা কল্পতরুশ কৃ পা পাবনেভাবেভ্য নগি ইয়কি পাতমহংবন্দে পরমাধব বৃন্দ তুলসীদের কেশবশ সিপদে দেবী সব নমো নম নারায়ণ নমস্কৃতরম দেীং সরস্বতিং বাস তথী সংকীর্নে কৃষ্ণ কথোপদেশ গৌরীপত্রস প্রকাশনে সদানু রক্ত গুর্ভক্তিযুক্ত ভক্তি প্রমদা জগৎদ্্য ধেয় সদা পিভবগ্নমা শিব বিতিহম পনতভবীপূত বন্দে মহাপুষতে চরকিপি রাজ্যিম ধর্মীষ্টারচাণ্যাম মৈত্যপি বধা বদ বন্দে মহাপুষ তে চলনার পাদ পল্লবনখ চন্দমিছা বিসুজিত পূর্ণাগর সাগর সারমূরি সারাধিকা ময়ি কথা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ শ্রী অদ্ত গদাধর শিবাদি সে গৌরভক্ত বিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রী অদ্ত গদাধর শিবা সাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে হরে হরে আজানুম্বিতভুজৌ কনকতনৈকিতর কমলাশরজ ভর যুগধর্মপাল বন্দে জগৎ প্রিয়করুণতারৌ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রাম হরে হ আরাধ ভগবান বুঝস্তাম বৃন্ন राम्या काचिदुपसना भजद वर्गेण जा कल्पिता श्रीमद्भागवत प्रमाणमल प्रेम पमार्थ महान श्रीचैतन महाप्रभुर्मत तत्रादर नपरा शक्ति तत्रा सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर बहुपा जानी छष्णेतर विषय संग्रह कर बद्धजीबर एक मूल व्याधि शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वी ठाकुर बहुपा जान कृष्ण तर विषय संग्रहरा बद्धजीबा मूल व्याधि कृष्णे तर विषय को जे विषयगुलो बद्धजीव निजे बद्ध मन प्रेक्षा पटे सर्वदाय ভাবনা রাখেন যে এটা নিজের ভোগের উপকরণ আর এটা কৃষ্ণের উপকরণ যদি তিনি ভক্ত হন তথা তথাকথিত ভক্ত ভক্ত না হলে তো সমগ্রটাই তিনি নিজের সেবার উপকরণ চিন্তা করেন শাস্ত্র সর্বতভাবে বিচার করে বলছেন যে অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যা কিছু আছে অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যা কিছু আছে সমস্ত কিছুই হল কৃষ্ণ সেবার উপকরণ সমস্তটাই কৃষ্ণ সেবার উপকরণ অন্যয় ব্যতিরিকভাবে অন্যয় বা ব্যতিরিকভাবে কৃষ্ণ সেবার উপকরণ সেটা কোনোটা অন্যয়ভাবে লাগে কোনোটা ব্যতিরিকভাবে লাগে অনন্ত ব্রহ্মাণ্ডে এন কোনো বস্তু নাই যেটা কৃষ্ণের নয় সমস্ত কৃষ্ণ সেবার কিন্তু কোনোটা ভাবে রাগে কোনোটা ব্যতিরিকভাবে লাগে প্রয়োজন সমস্তটাই ভগবত সেবার উপকরণ বদ্ধজীব নিজের বদ্ধমনের প্রেক্ষাপটে বদ্ধজীব নিজের বদ্ধমনের প্রেক্ষাপটে সেই বস্তুগুলোকে অপহরণ করতে চায় গুরু সেবায় কৃষ্ণ সেবায় নিয়োজিত করবে না বলে মনে কল্পনা করেন শাস্ত্র বলছেন গুরু সুশোসনম নাম সর্বর্মতমোত্তম তরথরম হ্যাঁ পবিত্রম। ধর্ম নবৈ বলছেন গুরু সুশোসনম নাম সর্বর্মোত্তমোত্তম তসমাত পরথনম আর পবিত্রম বলছেন ধর্মম নবিদ্যাতে সমস্ত কিছুর ঊর্ধ্বে হল গুরু সেবা সমস্ত কিছুর ঊর্ধ্বে হলো গুরু সেবা গুরু গুরুতত্ত্বতে যারা প্রতিষ্ঠিত হননি তাদের কাছে এই সমস্ত কথার কোনো উপলব্ধি থাকবে না গুরুতত্ত্বতে যিনি পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত যার ভজনের অগ্রগতি শুরু হয়েছে ভজন শুরু হয়েছে গুরুতত্ত্বে সুপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ভজন শুরুই হয় না যখন ভরণ শুরু হয় পরিপূর্ণ গুরু বৈষ্ণবের কৃপা পান তখন এইসব কথা উপলব্ধি হয় তৎপূর্বে গুরু সেবার উপরে পবিত্র সেবা হয় না গুরুতত্ত্বকে উপলব্ধি করলে বোঝা যায় গুরু কাকে বলে সমস্ত ব্যক্তির লঘু সেবায় ব্যস্ত রয়েছেন গুরু সেবায় কেউ নেই গুরু সেবা বলতে লোকে ভেবে নেন রক্ত মাংসের শরীরের সেবাটা গুরুদেব যে শরীর নিয়ে আবির্ভাব হয়েছেন এটি বোধ গুরু সেবা তারা উপলব্ধি করতে পারেন এনার থেকে মন্ত্র নিয়েছি অতএব ইনি গুরু বাকি সব জঞ্জাল এরা গুরুতত্ত্ব উপলব্ধি করেননি এরা কোন কোটি জন্মেও ভজন করতে পারবেন না হবে না হয় না গুরু কী আর লঘু কী গুরু সেবা কোনটাকে বলে লঘু সেবা কোনটাকে বলে বদ্ধজীব প্রতি মুহূর্তে মুহূর্তে অনুকূল প্রতিকূল যে বিচারে পরাস্ত হয় বদ্ধজী প্রতি মুহূর্তে যেটা আনুকূলদর্শ সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম বলা আছে রূপকুষ বদ্ধজীব প্রতি মুহূর্তে এই বিচারেতে পরাস্ত হয় কিছুতেই অনুভব করতে পারে না এই কথার মানে কি প্রতি মুহূর্তে ভক্তি বিরুদ্ধ কর্ম কর্ম করে ফেলেন প্রতি মুহূর্তে গুরু অবমাননা করে ফেলেন প্রতি মুহূর্তে তার দ্বারা ভগবৎ ক্ষতি সাধিত হয় প্রতি মুহূর্তে তার দ্বারা অপরাধ সঞ্চিত হয় মানুষের মানুষের হৃদয়তে যে অভিমান আছে সেটা তথা তথাকথিত দীক্ষিত জনের হৃদয় থেকেও যায় না তারা বলছেন আমরা দীক্ষা নিয়েছি অতএব আমাদের অভিমান নেই কিন্তু বাস্তব বিচারে দেখা যায় তাদেরও অভিমান পরিপূর্ণ পরিপূর্ণরূপেই রয়েছে হয়তো জনজগতের অভিমানের তারা যে প্রদর্শন করেন তার প্রক্রিয়া আলাদা আর ইনি যে সাধু হওয়ার চেষ্টা করছেন এর প্রক্রিয়াটা আলাদা কিন্তু দুজনেরই অভিমান পরিপূর্ণ রূপে আছে আর যদি পরিপূর্ণ রূপে না থাকে কিছু আছে কম আছে কিছু শাস্ত্র বলছেন যে যিনি জড় জগতে রয়েছেন তার তো শৃঙ্খল রয়েছে সংসারের শৃঙ্খল আর যিনি সাধু হতে এলেন তারও যদি শৃঙ্খল থাকে তাহলে সেটা বড় দুঃখজনক বলছেন একজনের শৃঙ্খল হলো লোহার শৃঙ্খল যিনি সংসার পেতে বসেছেন তিনি যদি কৃষ্ণের সংসার করেন তার বন্ধন নাই আর জড় যারা আছেন তাদের সবারই শৃঙ্খল আছে এই শৃঙ্খলটা হলো লোহার শৃঙ্খল আর আমি সাধু এতে আমার মধ্যেও লাভ পূজা প্রতিষ্ঠা সংসার সংস্কৃতি পরিপূর্ণরূপে রয়েছে সংসার মেধা সংকীর্তন মেধা জাগরুক হয়নি সেক্ষেত্রে আমারও হাতে শৃঙ্খলা আছে আমারও হাতে হাতকড়া আছে কিন্তু হাত করাটা একটু অন্যরকম হাত করাটা সোনার তৈরি আমারও হাতে হাত করা আছে যেহেতু আমি লাভ পূজা প্রতিষ্ঠা বিভিন্ন জন্য ব্যস্ত হয়ে পড়ে রয়েছি সংস্কৃতি রয়েছে আর সংকীর্তন মেধা জাগরুক হয় নাই সেহেতু বন্ধন আমারও আছে আর সংসারে বাজারে যে লোক আছেন তাদেরও আছে এই দুটোর বন্ধনের মধ্যে পার্থক্য হল একজনের লোহার শৃঙ্খল আর আরেকজনের সোনা শৃঙ্খল সোনা শৃঙ্খলটা দেখতে ভালো একটু দামি লোক হয়তো দেখে বলেন বা সোনার শৃঙ্খলের দেখেছি রাজ কয়েদিদের সম্মানের সঙ্গে নিয়ে যাওয়া হয় রাজ কয়েদি আর সাধারণ চোর বদমাসকে লাথি মারতে মারতে তাদেরকে ঝ্যাটা মারতে মারতে নিয়ে যায় দুটোর মধ্যে পার্থক্য হয় রাজবন্দীদের সম্মান আলাদা থাকে আবার বন্দি তারা সেরকম আমরা সাধু হতে এসে রাজবন্দী হয়েছি যেহেতু আমাদের কেন রাজবন্দি বললেন যেহেতু নাম করছি নাম নামাভাস নাম অপরাধ করছি সেহেতু জমদেব যমরাজ আমাদের টিকিটা পাবে না জমরাজ আমাদের টিকিটা ধরতে পারবে না এই আমরা রাজবন্দি আমরা বন্দি কিন্তু আমরা রাজবন্দী। কী কারণে যেহেতু নাম করছে হরিনাম করছে অপরিনাম নামাপরাধ করছে নামাভাস হচ্ছে হয়তো শুদ্ধ নাম হচ্ছে না কিন্তু নামাপরাধ নামাভাস ইত্যাদি করবার জন্য যমরাজ তাদের টিকিটা ধরতে পারবে না এরকম ব্যবস্থা আছে শাস্ত্রে সেই জন্য তাদেরকে রাজবন্দী বলা হচ্ছে কিন্তু শাস্ত্র বলছেন একটা পাখিকে তুমি যদি লোহার শৃঙ্খলে बेधे राखोटा पाखी एक ही जतर पाखी ताके जी तुम्हें सोना श्रृंखले बेधे राखो दूट पाखिर ही एक ही कष्ट ता दूज आकाशे उड़े जा अन आकाशे बधअ अवस्थाय तुम जे जोर रेखे थकते चाहे ना से उड़े जेते चाहे छटपट करूँ एक जन के बेधेचो सोना श्रृंखले एक जन के बेधेचो लोहार श्रृंखले क्यों पाखी তাদের মধ্যে ওই রকম কোনো চেতনা নেই যে আমাকে লোহাস শৃঙ্খলে বেঁধেছে অথচ আমি দুঃখী আর ওকে সোনা শৃঙ্খলে বেঁধেছে ও সুখী দুজনেই সমান দুঃখী সেরকম জীবাত্মাগুলো সমস্ত উড়ে যেতে চাইছে তোরা কেন আমাকে সংসারে মায়া মোহ তাদেরকে শৃঙ্খলে বদ্ধ করে রেখেছে তারা উড়ে যেতে চাইছে আমাকে ছেড়ে দাও আমরা ভগবানের চরণে যাব ভগবানের চরণে নিত্য সেবক আমরা নিত্য সেবা করব। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস ইত্যাদি কথা অনেকই শুনেছেন কিন্তু উপলব্ধি না হওয়া পর্যন্ত ভজন মার্গের উন্নতি হতে চায় না রূপগোষ্ণীপাদ অনেক কথা লিখেছেন ভক্তিমার্গের অজস্র কথা অনন্ত কথা বললেও অত্যুক্তি হয় না অনন্ত কথা বললাম কেন যেমন এই কারণে যে লেখা আছে যে জীবগোস্বামী কইলেন বা রূপগোস্বামী করলেন লক্ষ ইত্যাদি বলা আছে বলা আছে রূপগোস্বামী আদি করলেন লক্ষ্য গ্রন্থ এখন সেখানে টিকাকাররা বলছেন লক্ষ্যগ্রন্থ মানে হলো রূপগোস্বামীপাত লক্ষ্যগ্রন্থ করেছেন সনাতন এই গ্রন্থ করেছে গুলো লেখা আছে এইগুলোর অর্থ হল তারা এই যে এক একটা শব্দ হরি তারা যে গ্রন্থ লিখতে গিয়ে যেসব শব্দগুলো ব্যবহার করেছেন একটা অর্থবহুল সেইগুলোকে সেইগুলোকে গুনলে পরে এক লক্ষ শব্দ হবে সমস্ত মানে তাদের প্রত্যেকটা এগুলোকে গ্রন্থই বলা যায় এগুলো এগুলোকে যদি এক্সপ্যানশন করা যায় এগুলোকে যদি এক্সপ্যানশন করা যায় তাহলে সত্যিই একটা করে গ্রন্থ হবে যদি এগুলোকে এক্সপ্যানশন করা যায় এক একটা শব্দ রূপগোস্বীপাদ যে শব্দ ব্যবহার করেছেন রসান সিন্ধুতে জীবগোস্বাঁবাদ যে শব্দ ব্যবহার করেছেন সন্দর্ভতে এক একটা শব্দ সত্যি সেগুলো গ্রন্থ সেগুলো তোমাকে গ্রন্থি দিয়ে রাখবে ভগবত ভজনে এও একটা গ্রন্থ গ্রন্থ গ্রন্থি তোমাকে বেঁধে রাখবে ভজনে তোমাকে মায়াতে ছিটকে যেতে দেবে না অনেক অর্থ হয় বৈষ্ণবগণের হৃদয়তে অপ্রাগেতে জগতের বিভিন্ন দিক থেকে বিভিন্ন চিন্তন তাদের হৃদয়ে তো সর্বদাই ভগবান তাদের আলো দর্শন করায় যারা ভগবত আলোক পেয়েছেন তাদের তো এই জগতের কোনো আলো পাওয়ার কোনো ইচ্ছা নাই জগতের লোক শিক্ষিত লোক তাদেরকে আলো দেখাবেন কোনো বদ্ধজীব তাদেরকে বুদ্ধি দিয়ে দেবেন দিতে যান ধৃষ্টতা করেন ধৃষ্টতা করেন গুরু বৈষ্ণব সেগুলো মেনে নেন ধৃষ্টতা করেন যেমন রামচন্দ্র পুরী মাধবেন্দ্র শিল গুরুদেবকে উপদেশ করতে গেলেন তুমি তো ব্রহ্ম তুমি কেন দুঃখ পাচ্ছ কার্য কেন তোমার তো এটা শোভা পায় না গুরুদেবকে উপদেশ করছেন ভয় পান না ওই জন্য শিক্ষাগুরু দীক্ষাগুরু এদেরকেও উপদেশ দিতে জগতের লোক ভয় পায়েন এরা উপদেশ করে শাসন করে বিভিন্ন রকম নোংরা কথা বলতে পারে তাদের অধিকার আছে গুরুবৈষ্ণব মেনে নেন যেহেতু তারা পরমাংস ধর্মেতে প্রতিষ্ঠিত রয়েছেন তারা জগতের দশন করেন না কিন্তু যদি দেখেন বিশেষ ভক্তির প্রতিকূল হয়ে যাচ্ছে তখন তারা করুণা করে কিছু শাসনবাণী বলতে পারেন বা সেখান থেকে চলে যেতে পারেন তাদের অধিকার আছে তারা আমার অধীনতা স্বীকার করেন কেবল ভালোবাসার গুণে কোন অর্থ করি দিয়ে দেবে কোনো কিছু দিয়ে তাকে কিনে নেবে এটা পারবে না যদি কিনে নিতে পারো তাহলে একমাত্র ভালোবাসার গুণে তোমার ভালোবাসা তোমার যে তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা এতে তোমাকে যদি প্রীতি করে ফেলেছে সে তাহলে তোমার জীবনের কিতকৃথার্থ হয়ে গেলে নিজে চেষ্টা করে কোনোদিনই তুমি ভজন করতে পারতেন না চেষ্টা করতে কিন্তু সেরকম হতো না কিন্তু যেহেতু সে গুরু বৈষ্ণব তোমাকে স্নেহ করে ফেললো তুমি তা নজরে চলে গেলে তোমাকে সে চুল ধরে সে তুলবেই তুলবে এটা জেনে রাখো যেহেতু তুমি স্নেহ নজরে পড়ে গেলে তোমাকে চুল ধরে সে আজ না হলে কালকে তুলবেই আর তোমার স্ট্যাম্প মারা হয়ে গেল তোমার স্ট্যাম্প লেগে গেল এবার তুমি এবার যাবেই যাবে তোমাকে কোনো বাবার ক্ষমতা নিয়ে আটকাবে যদি অবশ্য সে বিশাল আবার অপরাধ করে ফেলে বৈষ্ণব অপরাধ আদি সেক্ষেত্রে আলাদা প্রশ্ন প্রসঙ্গ চলে আসবে কিন্তু নচেত সে ভগবতামে যাবে ভগবত সেবায় নিযুক্ত হবে সেইজন্য জন্য জীবগোস্বামী কইলেন লক্ষ্য গ্রন্থ রূপগোস্বামী কইলেন অনেকগ্রন্থ এইগুলো সব বলা আছে এগুলোর দ্বারা বোঝাচ্ছেন যে এর মধ্যে বিভিন্ন শব্দ সমন্নিত লক্ষ্য শব্দ সমন্বিত জীবগোস্বামী যে রূপগোস্বামী গন্থ করেছেন তার মধ্যে এই শব্দ এতগুলো প্রায় ব্যবহার করা আছে এগুলো সবই বিভিন্ন দিক থেকে চিন্তা করলে গ্রন্থই বলা যায় যেহেতু তোমাকে বেঁধে রাখবে ভক্তির ভক্তির বিষয় তোমাকে ভগবৎ চরণে বেঁধে রাখবে গ্রন্থ হ্যাঁ সেই জন্য বলছেন রূপগোষ্ণীপাত সেখানে অনেক কথাই লিখেছেন প্রচুর কথা এগুলো ভক্তি রাজ্যের অনন্ত কথা বিস্তৃত হতে পারে সেগুলো কোনোদিন শেষ হবে না সেখানে বলেছেন যে লব্ধার প্রাণাম বলে একটা কথা আছে যে প্রসঙ্গটা আমি প্রথমেই শুরু করেছিলাম সেটা বড়ো অর্থবহুল কথা সেটা বড় মূল্যবান কথা যেটা অনেকেই উপলব্ধি করতে পারেন না পারেন না ভজনে এসছেন দীর্ঘদিন ভজনে আছেন অনেক কিছুই মুখস্থ করে ফেললেন গুরুবৈষ্ণবের নকল করলেন কিন্তু বাস্তবভাবে ভগবানকে সন্তুষ্টির যে প্রক্রিয়া বাস্তবিকভাবে ভগবানকে সন্তুষ্টি বিধানে যে ওয়ে আউট রাস্তাটা প্রক্রিয়াটা সেটা কি বলে ভক্তি যদি সম্ভব হয় বিকেলে সম্বন্ধে আলোচনা করা হবে আমরা চাই অনেক লোক বেশি লোক যদি শোনেন তাদের মধ্যে যদি কেউ কেউ এইসব ভক্তি সম্বন্ধ কথা উপলব্ধি করেন তাদের যদি উপকার হয় তাহলে আমরা বড় খুশি হই কেন ভগবানও আমাদের উপর প্রসন্ন হবেন সেখানে বলা হচ্ছে লব্ধার প্রণাম বিষয়টা এটা শুনতে ভালো লাগে কিন্তু বাস্তবিকভাবে কোন জীব জীবনে আচরণ করতে পারে না বদ্ধ জীব আচরণ করতে পারে না লব্ধার পানম কার জন্য এই কথারা প্রযোজ্য জড় জগতের লোকের জন্য তো প্রযোজ্য নয় জড় জগতের লোক তো দীক্ষাই নেয়নি জড় জগতের লোক তো মানেও না ভজন আর শাস্ত্রেও তো বলা রয়েছে আশ্রয় লইয়া ভ তারে কৃষ্ণ নাহিতা যে আর সব মনে মরেও কারণ তুমি কি আশ্রয় নিয়েছ তুমি কি আশ্রয় নিয়েছো। গুরুবৈষ্ণব জিজ্ঞাসা করছে তুমি কি আশ্রয় নিয়েছ বদ্ধজীব বলছেন তিনি দীক্ষায় তিনি মন্ত্র দীক্ষা নিয়েছেন বলে দাবি করছেন তিনি বললেন হ্যাঁ আমি দীক্ষা নিয়েছি আমি আশ্রয় নিয়েছি কিন্তু গুরুবৈষ্ণব দিব্য চোখে দেখলেন সে আশ্রয় নেয়নি বলছে আশ্রয় নিয়েছি মন্ত্র কানে নিয়েছে বিভিন্ন মহামন্ত্র আদি কিন্তু গুরুবৈষ্ণব দিব্য চোখে দেখে ফেললেন যে এ তো দীক্ষা নেয়নি দীক্ষা নিয়েছে মন্ত্র নিয়েছে কিন্তু আত্মসমর্পণ করে নাই আত্মসমর্পণ করে নাই সেই জন্য আত্মসমর্পণ না করা মানে হল আশ্রয় নেয়নি আত্মসমর্পণ করতে যতক্ষণ পর্যন্ত তুমি অসমর্থ হয়েছ ততক্ষণ তুমি আত্মনিবেদন করেনি সেই জন্য জন্যই স্বাস্থ্য বলছে আশ্রয় লইয়া ভজে তারে নাহিতে যে আর সব মরে অকারণ যে বাস্তবিক আশ্রয় নিয়েছে সে রক্ষাভাবে বা বাস্তবিক আশ্রয় যিনি নিলেন না পঞ্চাশ শতাংশ আশ্রয় নিয়েছেন পঞ্চাশ ভাগ বাকি পঞ্চাশ ভাগ আস্তে আস্তে গুরু সঙ্গ করতে করতে গুরু মহিমা বুঝে তখন জড়জগতের যে বস্তুগুলোর প্রতি তার আকর্ষণ ছিল মহিমা জানতেন সেগুলো হেয় প্রতিপন্ন হবে এবং পরে গুরু চরণেই তার মতি এসে যাবে পরিপূর্ণ রূপে। তখন তার আশ্রয় কার্যটা স্বয়ং সম্পূর্ণ লাভ করবে এবং তখন থেকে সে বাস্তব ভজনের সব রহস্যটা খুলে যাবে তার কাছে এগুলো ভজন জগতের সমস্ত কথা তার আগে যে লব্ধার যে কথাটা উচ্চারণ করা হল রূপ গোস্বীপের সেগুলো বাস্তবিক পক্ষে এটা উপলব্ধি হবে না সেই জন্য সেখানে বলা হচ্ছে যে লব্ধার প্রণব কথাটা এটা ভগবান শ্রীকৃষ্ণ যখন সন্দীপুনিমনির কাছে চৌষট্টি বিদ্যা শিক্ষার অভিনয় করেছিলেন কারণ বাস্তবিক পক্ষে কৃষ্ণের কোনো শিক্ষা গ্রহণ করবার কোনো দরকার পড়ে না কেন কৃষ্ণ স্বয়ং সম্পূর্ণ কালকেও বলা হয়েছে যারা ছিলেন জন্মাদশ আদি শ্লোকের বিভিন্ন ব্যাখ্যায় কৃষ্ণকে কেউ বাইরে থেকে বুদ্ধি দিয়ে দেবে কৃষ্ণকে কেউ বাইরে থেকে বিদ্যা দিয়ে দেবে এটা ঠিক নয় এই কথাটা ভুল কথা হ্যাঁ কৃষ্ণ স্বয়ং সম্পূর্ণ কৃষ্ণকে জগৎ থেকে আর কোন কিছু নেওয়ার দরকার পড়ে না তাই জন্য তাকে বলা হয় স্বয়ংরূপ ভগবান আর ভগবানের ভগবত তার উপর আস্থা রাখতে হয় আমাদের বিশ্বাস রাখতে হয় ভগবানের ভগবত কাকে বলে প্রথমে উপলব্ধি হয় না প্রথমে যখন কেউ পড়াশোনা করবার জন্য অগ্রসর হন বাচ্চা বয়স তাকে প্রথমে প্রথমেই পিতামাতা কি করেন ছোটোবেলায় শিক্ষা দেওয়ার জন্য তাকে পণ্ডিত মশাইকে ডেকে আনেন ডেকে বললেন আমার ছেলের হাতে একটু হাত হাতে ঘড়ি দিয়ে দেন তখন সেই ছেলেটাকে কুলে বসিয়ে হাতে ধরে পেন্সিল নিয়ে সিলেটের ওপর এটাকে অ এটা আ এটা ক এটা খ লেখেন এটা লিখে দেন লিখে বলেন এটা তুমি অভ্যাস করো সেই শিশু যে পণ্ডিত মশাইয়ের কোলে বসে স্লেটে হাত দিয়ে তাকে লিখিয়ে দিচ্ছেন অ আ কটা বলবে এটা অ এটা ক এটা সরলিপি হ্যাঁ বর্ণ স্বরবর্ণ ইত্যাদি বলছেন সেই যদি তখন সেখানে চিৎকার করে ওঠে উঠে যদি এজিটেশন করে সে যদি আন্দোলন শুরু করে দেয় এটা অ তার কি প্রমাণ আছে কেন অ বলব ভাই পন্ডিত মশাইয়ের সঙ্গে যখন তর্ক করে দেয় কেন এটাকে অ বলব কি প্রমাণ আছে এটা এটাকে ক বলব কেন কি প্রমাণ আছে তখন সেই মূর্খ শিশুর আর শিক্ষার ব্যবস্থা আর কোনোদিন খুলবে না কি বললাম সেই জীবনে আর কোনোদিন শিক্ষা বলে কোনো কিছু করবে না। প্রথমেই ভক্তি কোনদিনাজ আমাদের কিছু নির্বিচারে আমি বুঝতে পারবো না অজ্ঞ গুরু বৈষ্ণবের ওপর বিশ্বাস আদৌ বিশ্বাস নিয়ে যা যা বলছেন প্রথমে মেলে নিতে হয় তাদের আজ্ঞায় সেবায় অগ্রসর হতে হয় সেবা আমার হয় না কিন্তু তাদের আজ্ঞা পালনটাই সেবা হয়ে যায় ব্যতিরিকভাবে কোনো না কোন দিন তখন ভজন করতে করতে উপলব্ধি হওয়া হ্যাঁ এইগুলো কেন বলেছিলেন এত শাসনবাণী কেন বলেছিলেন কেন আমাকে মারতে গেছিলেন কেন আমাকে এই এই কথাগুলো উপদেশ করেছিলেন তখন বোঝা যায় তার আগে বোঝা যায় না কিন্তু বদ্ধজীবের সহ্য ক্ষমতা নাই বদ্ধজীবের ধৈর্য ক্ষমতা নাই সেই সব বস্তুগুলোকে লুকিয়ে ফেলতে চায় এগুলো জানাবো না গুরু বৈষ্ণবকে সেগুলোই তার পরবর্তীকালে এরকম গলা টিপে গলা টিপে ভজন রাজ্য থেকে তাকে ফেলে দেবে মায়াদেবী তাকে ধরবে বৈদ্যের কাছে ডাক্তারের কাছে যে মূর্খ রোগী রোগের কারণটা বলবে না সে মূর্খ রোগীর কোনোদিনই রোগ সারতে পারে না পারে কোনো গুপ্ত রোগ হয়েছে ডাক্তারের কাছে বলছে না তোকে বলতে হবে কি করেছিস কি ঘটনা ঘটেছে तब डर बुझते पर रोग दे तुद दे तु बलिओ ना तुद देवे डाक्तर क्यों से रोगे से ओषुदे रोग सारे ना क्या तत्स्या लक्षण सर्वलक्षण दुटो आक्त खाली तल तिलकमला बेसटा पड़े थक भक्त हो तरह लक्षण आविन्न रकम से ही सब लक्षणगुलो विचार कर गुरु वैष्णव बुझते एर यसुखलो रोग आ সেইগুলো যদি প্রতিকারের জন্য তুমি নিজেকে আত্মসমর্পণ করে দাও আমি আপনার কাছে দাখিল হলাম হসপিটালে ভর্তি হলাম আপনি আমাকে চিকিৎসা করুন যথেষ্ট এবং চিকিৎসা করে আমাকে নিরাময় করুন যাতে আমি পরজগগতে যেতে পারি কিন্তু প্রায়শই দেখা যায় প্রায়শই একশো ভাগে যদি নিরানব্বই ভাগ হয় তাহলেও ভগবান আমাকে জগন্নাথ রেগে যাবেন না এই কথা বলার জন্য নিরানব্বই ভাগ আর একটু বেশি বললে ভালো হয় যদি নিরানব্বই ভাগ বলতাম পয়েন্ট জিরো বলতাম বাকিটা তালে ভগবান খুশি হতেন আমার মনে হয় আরও বেশি দেখা যায় প্রায়শই দেখা যায় যে সব জীবরা ভজনে আসেন তাদের মধ্যে অন্নবিলাস অবশ্যই থাকে সে অমন অন্নবিলাসগুলো যে কোনো বেশি তিনি গ্রহণ করেন অন্নবিলাস যেতে চায় না অন্নবিলাস যাবে না এবং অনেকেই দেখা যায় পূর্বে যে সমস্ত পূর্বে যে সমস্ত সুখ ভোগগুলো করেন নাই পূর্ব আশ্রমে থাকাকালীন অবস্থায় যে সম্মান প্রতিপত্তি প্রতিষ্ঠা ভোগবিলাসগুলো পান নাই সেইগুলো সাধু বেশ গ্রহণ করার পর সেগুলোকে লুটে নিতে চান বোঝা গেল লুটে নেবে এবার কেন তখন পাচ্ছিল না কে দেবে তাকে সম্মান কিছু পাচ্ছিল না ভালো কিছুই পাচ্ছিল না এখন সে সাধু বেশ গ্রহণ করে ধরাকে সরা জ্ঞান করলো কেন এখন তো জগতদের লোক এমনিতেই সম্মান করে এমনিতেই প্রণামী দেয় स्त खर्ची करती सब ही चले आसे यही देखा जाए बद्धजीवे जो जी भजने आशा ये एक प्रहसन दाड़ा प्रायशी विपद हो जाए कह ता आनुगत्य स्वीकार करें मुखे बोलें और यही जो गंडगोल हो जाए से हीखे जो समस्या दाड़ी जाए लब्धार प्रणम जदि जानते हैं তাহলে বিকেলে কিছু আলোচনা করবো কিভাবে কিভাবে উপমন্য উপনিষদে আছে উপমন্য কিভাবে আত্মনিবেদন করেছিলেন গুরুচরণে গুরুদেব মেরে ফেললেও তার বিরুদ্ধে কোন কোনো প্রতিবাদ তার নাই সেই জন্য স্বাস্থ্য অনেক কথা বলেন যে যে গুরুদেব যদি আমাকে যদি যদি আমার জন্য লাঠি ধরেন আমাকে পেটান শাস্তে বেলা যেসব শ্লোক আছে বিভিন্ন আমার সময়ের অল্পতার জন্য পাচ্ছি না অনেক কথা বলতে ইচ্ছা করে গুরুদেব যদি আমাকে পেটান তারপরও শাস্ত্র বলছেন বিন্দুমাত্র প্রতিবাদ করা চলবে না এক বিন্দু তার মধ্যে কোনো এজিটেশন আসবে না উত্তেজনা আসবে না কোনো প্রতিবাদ আসবে না গুরুদেব কেন মানলেন এ কোয়েশ্চেন ইভেন দ্যাট কোয়েশ্চেন ইউ ক্যানট পুট গুরু That is called Saranagati. You have no question at all. Any situation you ইউ put it into টু হ্যাঁ বাই গুরুদেব বাই বৈষ্ণব ইউ শুড থিঙ্ক ইট অল ওকে নাইস ইউ শুড ফিল কমফর্টেবলি সেখানে বলছেন যে এই লব্ধার পরম মানে হলো সেটা উপমন্যুর ঘটনা আমি বিকেলে আলোচনা করবো কিছু অনেক লোক শুনুক তাদের মধ্যে দু দশটা লোকেরও যদি জীবন পরিবর্তন হয় তা আমি মনে করবো জগন্নাথের কাছে আমার এখানে আসা কৃতকৃতার্থ হবে জগন্নাথ তো চুর কৃপা করবেন লোকের পরিবর্তন হোক আমাদের বৈষ্ণব বংশ বৃদ্ধি সবাই বৈষ্ণবতা গ্রহণ করুক বৈষ্ণবতা সবারই থাকবে কেউ স্বীকার করুক আর না করুক অন্তর আত্মার ভেতরে যে বৃত্তিটা আছে এটা সব বৈষ্ণব ওই জন্য লব্ধার পরম যা লাভ করবে গুরু গুরুচরণে হ্যাঁ হিন্দিতে সব কীর্তনও আছে সুন্দর হ্যাঁ সুন্দর কীর্তন আছে ওরা গায় আর্টিস্টের মতো গায় কিন্তু অনুভব করেন না আর বদ্ধ অবস্থায় ওই সব কীর্তনের কোনো অর্থও থাকে না তাদের হ্যাঁ সেখানে বলেন সেখানে সুন্দর কীর্তন করেন ওরা যে মানস দেহ গেহ এগুলো তো বাংলা আমাদের আছে ওদেরও হিন্দিতে সুন্দর সুন্দর কীর্তন আছে ওরা করে। গুরুপদে অর্পণ কীর্তনটা আছে না হ্যাঁ গুরুচরণ কমল ভুচরণ কমল আছে। সবই গায় এবং এমন তাল দিয়ে লোকে নাচবে কিন্তু নিজের হৃদয় নাচাতে পারছে না তোর হৃদয়টা যে বদ্ধ হয়ে রয়েছে তোর যে বাস্তবিক আনন্দ নাই হৃদয় তুই ওই কীর্তনটার মানে বুঝলে তুই নিজেই নাচতে থাকতি গুরুচরণে বৈষ্ণবচরণে আত্মনিবেদনের মানেটা কি আর কি লাভ হয় বদ্ধজীব করবে না সে গো ধরেছে গো বোঝো তো হ্যাঁ একটা মহিষ যেমন গো ধরে একটা সাঁড় যেমন গো ধরেছ হয়ে গেল গাড়ি ঘোড়া সব জ্যাম দুটো সাড়েছে কিছুই হয়নি সব এরকম গো ধরে রয়েছে এখানে মারে ওকে মারে সে একবারে গাড়ি জ্যাম হয়ে গেছে পুরো হরিদ্বার একবারে ব্লক গাড়ি ঘোড়া কি যেতে পারছেন পুলিশ এসে কি করবে সেরকম জীবাত্মাগন সব গো ধরেছি আমরা কার কি হবে বলছি শুনবো না আপনি কি করতে পারেন আমার কি করতে পারি হবে কি করতে পারি তোর নিজেরই ক্ষতি হবে এই এখানে বলছেন কালকে সনাতন গোস্বাইয়ের এই যে শিক্ষা সম্বন্ধে শ্রী চৈতন্য চৈতামীতে শ্রীমান মহাপ্রভুজি শিক্ষা দিচ্ছেন আমি প্রথমেই আলোচনা প্রসঙ্গে ওই শ্লোকের উচ্চারণ করতে বাধ্য হলাম কেন যে প্রসঙ্গে এসে গেছে তার সঙ্গে ওটি হলো এই সেই প্রসঙ্গ চলে এসছে যে আরধ্য ভগবান আমার কেন হবে সেটি বলছেন আরাধ্য ভগবান বোঝ স্তনেয়স্ত অধ্যাম বৃন্দাবনম রাম্মা কাচি দুপাসনা বোঝবধু বর্গেন যা কল্পিতা শ্রীমদ্ ভাগবতম প্রমাণ মমলম প্রেমা মহান মহাপভর মত কোন কলেজে বা স্কুলে তুমি অ্যাডমিশন নিয়ে নাও তখন তোমাকে প্রথমেই করে কি কর্তৃপক্ষ এডমিনিস্ট্রেশন তোমাকে প্রথমেই দিয়ে দেয় একটা সিলেবাস দিয়ে দেয় সিলেবাস তুমি কি করেছো তুমি কেমিস্ট্রিতে অনার্স নিয়ে তুমি ভর্তি হয়েছ কোথায় গ্র্যাজুয়েশান তারপর পোস্ট গ্র্যাজুয়েশান পরে আসবে যদি গ্র্যাজুয়েশান পাস করতে পারো পোস্ট গ্র্যাজুয়েশান পরে কিন্তু এখন তুমি গ্র্যাজুয়েশান করার জন্য কালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হয়েছো তুমি যে কোনো কলেজে ভর্তি হও কলকাতা ইউনিভার্সিটির যদি আন্ডার থাকে বা কল্যাণী যে কোনো তাদের যা নিজস্ব যা সিলেবাস যেটা রেকটার রেকটার যেটা ঠিক করেছেন সেই সিলেবাস প্রথমে দেয়া হবে তুমি ভর্তি হয়ে গেছো এবার তোমার কর্তব্য হল সেই সিলেবাসটাকে দেখা জোর ভেতর কী কী আছে আমাকে এই বছরের মধ্যে কি কি আমাকে প্রস্তুতি নিতে হবে নিলে পরে এই বছরের শেষে যে এক্সাম হবে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাতে আমাকে সেই সবগুলো লিখতে হবে লিখে সেখানে পাস করতে হবে তবে আমি সেখানে পরের ক্লাসে যেতে পারব সেরকম গুরু বৈষ্ণব তোমাকে ভজনে আসার পর আমি জানি না তোমাদের কি পদ্ধতি আমি প্রহুপাত ভক্তিমিনোদ ঠাকুরের পদ্ধতিটাকেই অনুমোদন করি আর কারোর কোন কথা আমি শুনি না ভালো কথা বললেও আমার গুরুবর্গ যা বলেন এবং প্রহুপাত যা বলেন ভক্তিমিনোদ ঠাকুর সেটি আমি অনন্ত ব্রহ্মাণ্ডে আমি আর কারোর কথা মানতে চাই না এটা আমার সুদির ও বিশ্বাস এই নিয়ে আমি মরতে চাই সেখানে বলছেন যে শাস্ত্র যে কথা বলেছেন সেখানেই ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাত সেই যে সিলেবাসটা আমাদের দেয়া আছে যেটা করেছেন সবাই যা কল্পিতা শ্রীম ভাগবত প্রমাণ মমলম প্রেমা পুমার্থ মহান চৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্রাদ চৈতন্য মহাপ্রভুরও অনুমোদিত এই সিলেবাস সাধ ভগবানের অনুমোদিত যেটা কালকেও আমি আলোচনা করেছিলাম যে পরীক্ষিত মহারাজ যখন জিজ্ঞাসা করেছেন কয়েকদিনের জীবনে দুদিন পরেই মরে যাবো কয়েকদিনের জীবনে কি এমন সাধন আছে আমাকে বলুন তখন সে পরীক্ষিত গোস্বামী বলেছেন এ তৎ নিবৃত্ত মানানম ইচ্ছতাম অকুতভয়াম যোগিনাম নিপুণ নির্ণতম যোগিনাম নিপুণ নির্ণতম যোগিনাম সমস্ত যারা ভক্তি জগতের যারা তারকা ভক্তিজগতে যারা স্টার সারা সমস্ত মিলে শাস্ত্রের এই সিদ্ধান্ত ভগবান কি চান সেটা সমস্ত নির্ণয় করেছেন বোঝা গেল কি বললাম সবাই মিলে এক বাক্য বোঝে হ্যাঁ এটাই ঠিক হ্যাঁ এটাই ঠিক কারা ভক্তি যারা যারা ভক্তিকে অল্প আশ্রয় করেছেন যোগ বা জ্ঞান মার্গে তাদের কথাই বলিনি ভক্তি যারা আছেন তাদের কথা বলা হচ্ছে ভক্তিজগতে যারা ভগবানের করুণা লাভ করেছেন তারা সবাই মিলে এক বাক হ্যাঁ এটি ভগবানের অ্যাপ্রুব অনুমোদিত কি বলছেন নাম নিপ নির্ণত হরের ভগবানের অনুকীর্তন করো নাম সংকীর্তন করো গুরু বৈষ্ণব আনুগত্যে সেরকম সমস্ত এই ভক্তিজগতের গৌড়ীয় জগতের যে সমস্ত বৈষ্ণবগণ আছেন যারা নিত্য জগতে গেছেন কিন্তু আমাকে দেখছেন ওপর থেকে আমি কতখানি ধোকাবাজি করছি নিজের সঙ্গে এবং জগতের থাকে মহারাজ এই যে চারটে ভ্রম প্রমাদ বিপ্রলিপসা কর্ণাপট থাকবেই বদ্যজীব চাইবে আমা আমি সম্মান লুটে নেবো বদ্যজীব চাইবে আমি প্রতিষ্ঠা লুটে নেবো বদ্যজীব চাইবে এগুলো আমি লুকিয়ে ফেলব এগুলো থাকবে এগুলো করে এগুলোকে বলে ভম ভ্রম প্রমাদ বিপ্রলিপসা গুরুবৈষ্ণবের প্রাপ্ত সম্মানগুলোকে আমি নিজে নেবো ওগুলো বলবো না ওখান ওই জায়গা আমি দেখাবো না গুরু বৈষ্ণবকে ওইখানে আমি নিজে সম্মান আর যারা ভক্তিজগতের তারা বলেন আমি তোকে আমার দ্বারা তো কিছু হলো না যদি গুরু বৈষ্ণবের কৃপা ওরা পেয়ে যায় বাস্তব সাধক যারা সত্যি সত্যি যারা সাধক তারা কি চান তারা চান গুরু বৈষ্ণবের কৃপাটা যেন ওরা পেয়ে যায় বোঝা গেল কী নিজে সম্মান নেওয়ার জন্য ওখানে কিছু গ্রুপ বানাবে প্রতি এটা করেন না যারা বাস্তব প্রতিষ্ঠিত সাধু গুরু বৈষ্ণব রয়েছেন তাদের করুণাটা যেমন লোকে পেয়ে যাক এই ইচ্ছা তার থাকে যেমনভাবে কুঞ্জদা করেছিলেন কুঞ্জদা ভালো ইংরেজি জানতেন ভাষাও জানতেন অনেক কিছু শিক্ষিত কলকাতা ছিলেন তিনি তিনি অনায়াসে প্রতিষ্ঠা লাভ করতে পারতেন পৌপাতের কাছে প্রতিষ্ঠা নিয়ে ভেঙে বলতেন গুরুপাত বলতেন গুরুপাত দুঃখের সঙ্গে আমাকে বলতেন গোপনে এগুলো সবাইকে বলতেন বলে বাবা এই দেখে এত দূর থেকে এসে কান্নাকাটি করে সন্ন্যাস নিয়ে যায় এত দূর থেকে এসে এইভাবে সন্ন্যাস নিয়ে গেল কিন্তু আমি জানি ওরা আমাকে ভালোবাসে না ওরা আমাকে ভালোবাসে না ওরা নিজের জন্য সন্ন্যাস নিয়ে গেল নিজের সুবিধের জন্য ঠিক এই কথারা বলতেন সবাইকে বলতে না গোপনে আমাকে বলতেন জগন্নাথ সাক্ষী বাবা এরা সন্ন্যাস নিয়ে গেল কিন্তু এরা কেউ আমাকে ভালোবাসে না এরা নিজের সুবিধের জন্য সন্ন্যাস নিল নিজের প্রতিষ্ঠা লাভ করে গুরুবা অন্তর্্যামী সব জানেন সেই জন্য কুঞ্জদা तर प्रथमे लक्ष्य छोल विमला प्रसाद सरस्वती ब्रह्मचारी बस बस जे यही शतकोटी नामज्ञ कर तरह पैरे कान्न काटी कर कलकायबा के जो प्रतिज्ञा कर हजन कर निजे जीवन ये आपनी कि सेने के भगवान पाठे लक्ष लक्ष लो कोटी कोटी लोक के भक्त रास्ता देखें आपनी तो यही पाठ चे পরজগগত থেকে ভগবান আপনি যদি নিজে ভজন করে চলে যান তাহলে কি করে হবে কুঞ্জদা যদি আজকে না থাকতো তাহলে পৌপাতকে তোমরা পেতে না খেবে কুঞ্জোদা জোর করে থাকে আমি মরবো নালে আপনার সামনে আপনাকে যেতেই হবে কলকাতায় নিয়ে গিয়ে ফেললেন ভাড়াত করা বাড়িতে তখনকার দিনে পঞ্চাশটা টাকা মানে হচ্ছে বজ্রপাত পঞ্চাশটা টাকা মানে বজ্রপাত একটা পঞ্চাশটা টাকা হলে একটা মঠ পুরো আনন্দে চলে যায় এই ৫০ টাকা ভাড়া ছিল সেই ভক্তিবিদ আসন এক নম্বর উল্টাডেঙ্গি জংশন তাও দিতে পারতেন না কুঞ্জার মায়না ছিল বোধ হয় টাকা না পঁয়তাল্লিশ টাকা ষাট টাকা তখনকার দিনে ষাট টাকার বিশাল মূল্য আর তারও আগেকার কথা বলছি আজ থেকে দেড়শো বছর বছর আগে তখনকার দিনে তো মায়না ছিল কেউ দু টাকা তিন টাকা পাঁচ টাকা মায় পাঁচ টাকা মায় না পায় বা পাঁচ টাকা মানে ফুরেতে পারবে না ফুটো পয়সা মুক্ত আমরা শুনেছি পিতা পিতামহ এদের সমস্ত মুখে বলে কল্পনা করা যায় না পরবর্তীকালেও টাকায় কত মন চাল পাওয়া যেত আমি শুনে পাগল শুনে কি হবে এসব এখন ইতিহাস হয়ে গেছে কেন আমি কালকে বলেছিলাম ইতিহাস এবং অ্যালিগরির হাত থেকে রেহাই না পাওয়া পর্যন্ত বাস্তব হরিভন হবে না এই কথা যদি তোমাকে তোমাকে আমার বুঝাতে হয় তাহলে এক বছর কাল আমাকে খালি এই তত্ত্বটাকে ব্যাখ্যা করতে এক বছর তারপর তুমি পরবর্তীকালে এক বছর পর বলতে হ্যাঁ এবার কিছু বুঝলাম হতে পারে কেন বলেছি এ কথা এই কথার অর্থ কে যে কেন বহুপা বলছেন যে ইতিহাস এবং এই যে কল্পনা অ্যালিগড়ি অ্যালিগরি না আষাঢ়ে গল্প কল্পনার মধ্যে তোমরা ডুবে রয়েছে। এটাকে ব্যাখ্যা করতে গেলে শাস্ত্রের ভাগবত পুরাণ বিভিন্ন জায়গা থেকে এক বছর কাক ধীরে ধীরে বলা হয় সমানে চল তারপর বললে হ্যাঁ এই কথা তো তো ঠিকই আমরা তো সবাই ইতিহাস অ্যালিগড়ির মধ্যেই রয়েছি আষাঢ় গল্পের মধ্যে বাস্তব কৃষ্ণকে তো স্পর্শ করতে পাচ্ছি না অপ্রাগিত জগতে যদি তুমি না ঢুকতে পারো তাহলে তোমার কি বুদ্ধির কী দাম তুমি চালাকি করছো সেই চালাকির কী দাম আছে কাক তো অনেক চালাক সব পাখির থেকে কাক নাকি চালাক বেশি কিন্তু সে তো গু মরে কোকিল তো গুখায় না কোকিল গুখায়। খায় শুনেছে কেউ কোকিল গু না উল্টে আরো কাককে বোকা বানায় কাককে কেরাম কাকের বাসায় গিয়ে নিজের ডিমটা ফেলে দিয়ে আসে ও ছাগলটা এবার সেটাকে তা দিয়ে দি বাচ্চা ফুটিয়ে দেয় বাচ্চা ফুটিয়ে লালন ফালন করে পরে দেখা যায় ফুট করে উড়ে গেল আর কুহু কুহু করছে বাচ্চাটা গেল কোথায় আর বাচ্চাটা কি আর তোর কাছে থাকবে ওটা কি তোর বাচ্চা ওই কার্য উদ্ধার করে গেল এই জন্য চালাক আর কাক মনে করে আমি বেছি চালাক সেই জন্য যারা গুরু বৈষ্ণবের সঙ্গে চালাকি করেছে এই চৈতন্য চৈতন্য স্পর্শ করে বলছি তারাই মরেছে ভগার খালে ডুবে মরেছ ভগার খাল মানে ভগার খাল শাস্তে বলা হচ্ছে আমি বলছি না ভবা টবি এটাকে গুরু মজা করে বলতেন এটা ভবার খাল এই যে এটাকে বল ভবার খাল এই মন্দিরটা নয় এই যে জগৎটা প্রপঞ্চ এটা ভগার খাল তুই যদি এত কথা শুনে না বুঝতে পার ভগার খালে ডুবে মর্যা মর্গে এই ভগা হলে ভবা পঞ্চম স্থানে সুন্দর বর্ণনা আছে ভবাটবি টবি কি কষ্ট হয় জীবের তারপরেও সে ভোগবাসনা ছাড়বে না গুরু বৈষ্ণবচরণে নিবেদন করবে না আর ওই অভাবের জন্য তে কোটি কোটি জন্ম ঘুরবে সে সাহায্যে বেশিই থাকবে বেশটা বড় কথা না তাহলে এখানে আমরা কেন উচ্চারণ করেছিলাম গৌরী মঠের সিলেবাসটা বলবার জন্য এই তোমাকে কি করতে হবে তার যদি তুমি টার্গেট ফিক্স না করতে পারো তুমি তাহলে কি করবে ফার্স্ট you শুড নো ইউর টার্গেট হোয়াট ফর ইউ হ্যাভ কম ইন ইয়োর দিস ভজন গৌরীয় ভজন ওয়াই হোয়াট ফর ইউ শুড নো ইট ফার্স্ট দেন দ্য প্রোসিজিওর ইউ শুড অ্যাডপ্ট থ্রু হুইচ ইউ ক্যান গেট দ্য নেবামাইন্ড সেই জন্য বলছেন এখানে যে এখানে বলছেন যে ভগবানের যে চব্বিশ অক্ষর তার ব্যাখ্যা করা হয়েছে আর ভগবানের শ্রী অঙ্গেতে যে গোবিন্দের শ্রী যে চাঁদের হাট বসেছে চাঁদের হাট বোধ তোমরা তো কচি শিশুকে কোলিনি বলে চাদামার কিন্তু ওই চাঁদ যে তোমার কি করবে পরে সেটা তুমি জানো না কিন্তু এই চাঁদ যে গোবিন্দর কথা বলা হয়েছে এই গোবিন্দর যে চাঁদ বসেছে হাট চাঁদের হাট তোমার একটা চাঁদ কোলে রয়েছে ওটা হচ্ছে ওটাও তোমার জড়ো চাঁদ হ্যাঁ এটা তোমার কাঁদিয়ে পরে কিন্তু এই যে গোবিন্দর কথা বলা হয়েছে তার শরীরেতে সমগ্র শরীরেতে চাঁদের হাট বসেছে সমগ্র শরীরে কোথায় তাকাবে গালে তাকাবে গাল থেকে নজরটা সরবে না এত সুন্দর গাল গণ্ডদেশ ঝকঝক করছে এবার তার কপালে থাকাবে কপাল থেকে সরবে না নখরা বিন্দু দশটা নাখের আঙুল হাতে দশটা নাখের আঙুল যেখানে নজর পড়বে সেখান থেকে তোমার চোখ নড়বে না জ্যোতি বের হচ্ছে তার থেকে অপূর্ব কোটি চন্দ্রমা উঠেছে এত সুন্দর জ্যোতি বংশীবাদন করছেন সেখান থেকে নখরাবিন্দের জ্যোতি মহারাজ এইগুলো কেউ লোভ পাচ্ছে না গুঁয়ে মাছি গুয়েতেই রমণ করছে তারা মধুমাক্ষী অর্থাৎ গুরু বৈষ্ণবের বাস্তবিক সঙ্গ করে না যদি মধুমাক্ষী সঙ্গ করতো সে যদি মৌমাছি হয়ে যেতে পারত তাহলে সে মধু সংগ্রহ করতো সে আর গুয়েতে গিয়ে বসত না কিন্তু বদ্যজীব লোভটা পারছে না একটু একটু পায় সামান্য আবার ডুবে যায় বিষয়ে এইরকম ভাবে চলতে থাকে সেই জন্য সেখানে বলছেন আর চরণের যে নকরা বিন্দু আছে হ্যাঁ সেই চরণার নখরা বিন্দের তাহলে পায়ের দশটা আঙুল হাতের দশটা আঙুল গন্ডদ্বেশ কপাল তার মধ্যে বিন্দু আছে অপূর্ব দিয়ে দিয়েছেন অপূর্ব ভগবানের যখনো রূপের যদি বর্ণনা চৈতন্য মহাপু করছেন করে বলছেন আমি কৃষ্ণের রূপের বর্ণনা কৃষ্ণের গুণের বর্ণনা সনাতন আমি করতে পারলাম না হে রূপ তোমাকে আমি কৃষ্ণের মাধুর্য সৌন্দর্যের কথা কি বলবো কৃষ্ণ হলো অনন্ত মাধুর্য সৌন্দর্যের সাগর অনন্ত সাগর জড় সাগর নয় জড় সাগরের তো উপারে গেলে অমুক মহাদেশ পড়বে উপারে গেলে অমুক মহাদেশ যদিও সপ্ত সিন্ধু পরস্পর যোগ আছে সব কিন্তু উপারে গেলে তুমি পড়বে হ্যাঁ প্রশান্ত মহাসাগরের এখান থেকে ওপারে গেলে অনেকটা দেশ পড়ে গেল এখান থেকে ভূমধ্য সাগরকে পার হলে একটা জায়গায় গিয়ে পৌঁছালে কিন্তু সেখানে পারাপার নাই মহাপ্রু বলছেন পাড়াপার নাই অগাধ সমুদ্র অনন্ত ভগবানের যে সৌন্দর্য ভগবানের যে রূপ গুণ লীলা এগুলো তুমি পারাপার পাবো না রূপ বলছেন সনাতনকেও বলছেন পাড়াপার শূন্য অগাধ সমুদ্র অনন্ত তার এক বিন্দু তোমাকে চাকাবার চেষ্টা করছে গুরু বৈষ্ণব তাতেও তুমি পারছো না তুমি গুরুবে হাত ছাড়িয়ে দিয়ে তাকে লাথি মেরে চলে যাচ্ছে। বিষয়তে ভট্ট থারির দলে যাচ্ছ তুমি রমণ করতে তুমি জানো না তোমার কী সর্বনাশ তুমি করছো সাধু বেশ গ্রহণ করে কখনোই উচিত হয় না জগতে একজন যদি সাধু তৈরি হয় আমি মরবার আগে যদি এইসব আচার আচরণ গ্রহণ করে তাহলে আমি কৃত আত্ম মনে করব কেন ওই বাস্তব সাধু যে একজনকে রেখে যাব সেই জগতে আবার আগুন জ্বালাবে মানে সবাইকে প্রদীপ আলো দেখাতে পারবে একজন আসে সে সমগ্র জগৎকে আলো দেখাতে পারবে গৌর কিশোর দাস বাবাজি মহারাজের তার জ্বলন্ত প্রমাণ জ্বলন্ত প্রমাণ তিনি কাউকে দীক্ষা দিলেন না একজন সেও মরবে আঠেরো বার পরীক্ষা করে সতেরো বার বঞ্চনা করেছেন তারপরে প্রহুপাত বিমলা প্রসাদ গঙ্গায় ঝাঁপ দেওয়ার জন্য দৌড়াচ্ছেন ঠিক আছে আপনাকে কিবা করতে হবে না আমি এখনই গঙ্গায় নিজের জীবন দেবো যখন দৌড়াচ্ছেন রুদ্রশ্বাসে গৌর কিশোর পেছনে দৌড়াচ্ছেন শোনো শোনো শোনো শোনো আরে কি শুনব প্রহুপাত ভাইন টুক এনিশিয়েশন ফ্রম গৌর কিশোর বাবাজি মহারাজ সেভেন্টিন টাইমসি ওয়াজেড বাই বাবাজি He never wanted to give initiation to anybody in this world. That is the conception of a Parvankshavaishnabh. Parvankshavaishnabh never want to give initiation to anybody. I myself not devotee. How I can give initiation to other That is the conception of a real Vaishnabh. Vastavvaishnabh is in Lakhonho, in Lakhonho, in Lakhonho, he is a very good person. Why are we not a নিজের শিষ্য হিন্দুত্বদের কি শিষ্য করব এই তার ভাবনা সেই জন্যই তিনি জগৎগুরু আর বদ্ধজীব একটু যদি ল্যাজ গজায় পেছনে ল্যাজ গজায় সঙ্গে সঙ্গে এবার গুরুগিরি করবে সঙ্গে সঙ্গে গুরুগিরি করবে গুরু বৈষ্ণবের কাছে থাকা মানে লাভ পূজা প্রতিষ্ঠা পেয়ে যাবে ও বুঝতে পাচ্ছে না থাকবেই একটা প্রতিষ্ঠিত বৈষ্ণবের সামনে থাকা মানে লাভ পূজা প্রতিষ্ঠা তোমার এমনি আসবে জগতের লোক তোমাকে এ করবে এগুলোর জন্য আমরা গুরু বৈষ্ণবের কাছে থাকবো এটা এটা শাস্ত্রীয় বিচার নয় সেই জন্য সেখানে গোর কিশোর দাস বাবাজী মহারাজ যখন সতেরো বারের পরে তাকে আঠেরো বারের বার বাধ্য হয়ে কৃপা করলেন ওয়েল ওয়েল আই উইল গিভ ইনশিয়েশন ইউ নিড নট জাম্প ইন টু কাম । গিভ ইন দেন হি গিভ ইনশিয়েশন তখন ইনিশিয়েশন দিয়েছিলেন এবং সেই গোর কিশোর দাস বাবাজি মহারাজের কোনো তিনি হাজারটা দোষ দর্শন করেননি আমার গুরুদেবের পেছনে তে এতগুলো ছ্যাঁদা আছে আমরা গুরু বৈষ্ণবের ছ্যাঁদা অন্বেষণের জন্য ব্যস্ত এই তো গুরু বৈষ্ণবের এত এত দোষ আছে আমরা ছ্যাঁদা অন্বেষণ করি গুরু বৈষ্ণবের কিন্তু প্রভুপাত জীবনে কোনোদিনই গুরু খালি দেখেছেন দিব্য সেই মহাপুরুষ খালি তার গুণই দেখেছে অনন্ত গুণ রাশি এইসব কথা তোমাদের কোটি জন্ম শ্রবণ করতে হবে কোটি জন্ম ধরে সিদ্ধ অবস্থায় গেলেও সেখানেও এইগুলো শ্রবণ করবে ভক্তের কথা ভগবানের কথা সিদ্ধ অবস্থা গেলেও সেখানে শ্রবণ কীর্তন চালাতে হয় যখন সাধক অবস্থায় থাকে তখন সেই শ্রবন কীর্তন তোমার হচ্ছে ভজনের অঙ্গ নববিধা ভক্তির প্রথম অঙ্গ শ্রবন কীর্তন কিন্তু যখন সিদ্ধ অবস্থা হবে তখন শ্রবণ কীর্তনটা তোমার তোমার হলো স্বয়ং সাধ্য অতএ শবন কীর্তনটা তোমার মূর্তি ধারণ করে তোমার সন্মুকে আগ বোঝা গেল আমি কি বললাম বুঝতে পারলো না জগতের লোক বুঝতে পারে। এখন তোমার ভজনে এসছো তুমি সেখানে তোমার যে ভক্তির অঙ্গ নববিধা ভক্তির তার মধ্যে শবন কীর্তনটা হলো তোমার যে সাধনের অঙ্গ কিন্তু যখন সিদ্ধ অবস্থায় যাবে সিদ্ধ অবস্থা হয়ে যে সাধন সিদ্ধ যদি হয়ে যাও তখন তোমার এই শবন কীর্তনটা তোমার স্বয়ং সাধ্য অর্থাৎ তুমি ভজন করে সেটাকে পেতে চাইছো কারণ সেই শবন কীর্তন তোমার সামনে মূর্তি ধারণ করে আসছে বোঝা গেল না আমার কথা তখন যে ভগবৎ ভাগবত শ্রবণ করবে সেই ভাগবত শ্রবণটা হলো স্বয়ং সাধ্য মানে ভাগবত নিজের রূপ ধারণ করে সন্মুখে নিত্য করবে কৃষ্ণ এই রূপ করে রাসলীলা করছেন ওখানে এই ভাগবত সব রূপ ধারণ করবে বোঝা গেল কী বললাম অর্থাৎ সেইটার জন্যই তো তুমি ভজন করেছিল। স্বয়ং সাধ্য স্বয়ং সাধ্য অর্থাৎ ঐটা পাওয়ার জন্যই তুমি ভজন করেছো ভগবানের রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য যে সংকীর্তন তখন করবে সেই সংকীর্তন হয়ে যাবে তোমার স্বয়ং সাধ্য যেটা সেই চৈতন্য মহাপ্রভু শ্রীবাস আঙ্গিনায় এক বছর কাল রাত্রিবেলা করেছিলেন এটা সংকীর্তন রাস সংকীর্তন যোগ্যাক্ষাতান বৈষ্ণবরা আলোচনা করেন সেটা কোনো শব্দের আলোচনা কোনো শব্দের কোন কোন শব্দের এক্সারসাইজ করতে বসেছেন তিনি নয় তিনি বসেছেন অপ্রাকৃত ভগবানের জগন্নাথের কৃপা ভগবানের কৃপা তোমাদের সবাইকে পাইয়ে দেওয়ার জন্য এই জন্য এই সব বিচারগুলো তোমাদের গ্রহণ করা দরকার একান্ত সেই জন্য বলছেন যে শ্রমণ কীর্তন যখন সিদ্ধ হবে তখন দেখবে এই শ্রমন কীর্তনই তোমার সাধ্য অর্থাৎ এটার জন্যই তুমি ভজন করেছিলে শ্রমণ কীর্তন ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে তোমার সামনে কৃষ্ণই ভিন্ন ভিন্ন রূপেদের দেখা দেবে কখনো পরিকর বৈশিষ্ট্য কখনো কৃষ্ণ নিজে আসবেন কখনো তার ভক্তবৃন্দ বিভিন্ন জীবন না এর মাধ্যমে সমগ্র ভাগবতাই কখনও কোনো জায়গায় হেও অংশ নাই সমগ্রটাই কৃষ্ণের বর্ণনা করা আছে কোনটাই কৃষ্ণের চরণ কোনটা কখনো কৃষ্ণের গুলফ কোনটা কৃষ্ণের জানু কোনটা কৃষ্ণের উদর কোখনো বক্ষ কণ্ঠ কখনো মুখশ্রী কোনরা ললাট, কোনোটা মস্তক কৃষ্ণের বর্ণনা করা আছে ভাগবতী মহাপুরাণ কোনো গ্রন্থ নয় তুমি আমাকে উদ্ধার করার জন্য শ্রবণ করতে এলে এটা নয় এটা তোমার নিজের জন্যই করা দরকার তুমি নিজে অনন্তকালে যে তোমার বন্ধন সেটা তোমার ছিন্ন হয়ে যাবে এই কথা নিশ্চিতভাবে জেনে রেখো আমি ত্রিশত্ব করে বলে রাখলাম যারা এই ভাগবত কথা মন দিয়ে শ্রবণ করেছেন হৃদয় দিয়ে তাদের আর বন্ধন বলে কোনো কিছু থাকবে না ত্রিসত্ব করে আমি বললাম সেই জন্য বলছেন কৃষ্ণের এই যে শরীরে সৌন্দর্য বলতে গিয়ে ভিন্ন বর্ণনা সেখানে বলছেন পদনখ চন্দ্রগণ তলে করে নর্তন নুপুরে ধনী যার গান নাচে মকর কুণ্ডল নেত্রলীলা কমল আর বিলাসী রাজা সতত নাচায় ভ্রু ধনু আছে আবার এই ভ্রুটাকে কিছু নাচাতে বংশী ধ্বনি করতে করতে নাচায় আর সেই ভ্রু নাচানি যদি কোনো কামিনি দেখে বেলে তার হয়ে গেল আর সংসার বংসার হবে না হ্যাঁ যা হয়ে গেল তার সেই জন্য তে ভগবানের ভ্রু যে নর্তন আর মায়াদেবী গুরুপা পদ্ম বলতেন পূর্বাত বলতেন প্রায়ই বলতেন এই কথা ওরা দেখো সব ভজন করছে বিভিন্ন সব বেশ নিয়েছে ওরা জানে না এত বড়ো সাহস ওদের আমাদের সময় কত নিয়ম ছিল কত কঠোর এখন সব কিছু নেই যে যার সঙ্গে মিশছে হ্যাঁ মাতাজির সঙ্গে আমাদের সঙ্গে নিয়ম ছিল আমরা কারোর মুখ তুলে কোনো সঙ্গে কথা বলবার সাহস তাও যদি আদেশে বলতাম তাও তারও অনেক নিয়ম ছিল আমাদের যাবত অর্থ প্রয়োজনম। গুরুবাদ বলতেন বাবা এই কামিনি যেই হকসে যদি একটু ভ্রুটাকে নাচিয়ে দেয় তোমার তোমার ব্রহ্মচর্য গেল জীবন পিন্ডি চটকে গেল তোমার পিন্ডি চটকে গেল যদি ভ্রুটাকে একটু নাচিয়ে দেয় কামিনি তখন হয়ে গেল হয়ে গেল তোমার কত দেখলাম ও গুরু ও গুরুবন বোন লাস্টার গুরুবোন থাকলো না কি হয়ে গেলো রে ছাগলের দল ওই জন্য আমি ঠেঙ্গা নিয়ে তাড়া করি গুরুবোন জীবনেও আমার মুখে কোনো দিন বেরোনি গুরুবোন কোনোদিন আজ পর্যন্ত কোনো দিন কেউ শোনেনি গুরুবোন গুরুভাই সস্তা কথা যে দীক্ষা নিয়েছে যে আমার গুরুদেবের আদর্শ পালন করে এমনিই সে গুরুভাই হয়ে গেছে সতীর্থ হয়েই যাবে সে কিন্তু সতীর্থ হতে পেরেছে কি সতীর্থ একই তীর্থে আমরা আছে কি এটা তুমি ভিন্ন তীর্থে আছো নিজের তুমি নিজের প্রতিষ্ঠা তীর্থে আছো তুমি তো জগতের কাছে হরি কথা আলোচনা করছো কত নাম কিনছ সেই জন্য এগুলো বোঝা দরকার উপলব্ধি রূপাধ্য বলতে একটু ভ্রুটাকে নাচিয়ে দেবে হয়ে গেল ব্রহ্মচর্য আর ভগবান বলেছেন ভাগবতে যে উদ্ধবকে বলছেন উদ্ধব আমার অন্য মায়া দেখে আর কি করবে আমার একটা খালি মায়া আমি জগতে দিয়ে পাঠিয়েছি সেইটি কেউ সহ্য করতে পারে না দেবতা গন্ধর্ব মানুষ ঋষি লোককে অসহ্য সেটার হচ্ছে কামিনী যশিত রূপ মায়া ভগবান বলেছেন আই জগতে আমি যশিত রূপ মায়া পাঠিয়েছি ধৈর্য হরণ করে নেবেন সজ্জগত ব্রহ্মচর্য সন্ন্যাস সব চলে যাবে যশিতরূপ এটা অবশ্য বিস্তৃত ব্যাখ্যা আছে কামিনীদের তরফ থেকেও যারা স্ত্রী বলে দাবি করছেন তাদের থেকেও যশী কোনটা আমি ব্যাখ্যা করেছি আগে মনে নেই কামিনী যশিত কাঞ্চন যশী প্রতিষ্ঠা যোশী স্ত্রীগণের তরফ থেকে এই যে একে ভোগ্য বুদ্ধি করছে ব্রহ্মচারীটাকে সন্ন্যাসীকে এটা তার পক্ষে যশীর সঙ্গ হয়ে যাচ্ছে বোঝা গেল কি বললো কাজী কেউ যেন মূর্খের মতো বিচার না করে অনেক গভীর গৌরী মঠে এসে পড়েছো বাবা এ অনন্ত কোটি কালের তোমার সৌভাগ্য ভালো যে তুমি গৌড়ীয় মঠে কি করে এলে আর এই গৌরী মঠে ঢুকে পড়া মানে হচ্ছে বৃন্দাবনে ঢুকে পড়েছো গৌরী মঠে যদি ঢুকতে পারো আর সেখানে যে অনন্ত সম্পত্তি আছে তুমি অনন্তকালেও শেষ করতে পারবে না কিন্তু কেউ গৌরী মঠে ঢুকতেই পারছেন গৌরী মঠে ঢুকছে না সব দীক্ষা নিয়ে সব সব এবার গুলতানি করছে একটাকেও গৌরী মঠের বলা যায় না একটাও না আমার কথায় যদি আমাকে মারতে আসে মারুক আপত্তি কি আছে আমার আপত্তি নেই গৌরীয় মঠের একজনও দাবি করতে পারবে না যে সম্পূর্ণরূপে বহুপাত ভক্তম ঠাকুরকে স্বীকার করেছে তিনি হলো গৌরীয় মঠের আমি নিজেও দাবি করতে পারি না আমি গৌরী মঠের আমি কি ফেরেছি পুরোপুরি পরিপূর্ণ পৌ পা ধর ঠাকুরের কথা যতক্ষণ আমি না পরিপূর্ণ গ্রহণ করতে পারবো ততক্ষণ আমি গৌড়িয়টার হতে পারবো না এগুলো কোনটাই অভিমানের কথা নয় এগুলো সমস্ত বাস্তব সত্যের কথা এগুলো আলোচনা করতে গিয়ে ভীত ভী ভীত সন্তুষ্ট হয়ে যাব। আমি তখনই যখন আমার ভেতরে দুর্বলতা থাকবে আমি এই কথা কোনোদিনই আলোচনা করতে পারব না তোমাদের সামনে যদি আমার ভেতরে দুর্বলতা থাকে সে সাহস আমি করতে পারবো না এ কথা জেনে রেখে জগদ্ লোক আসুক আমার কাছে চলে যাক যেখানে ভালো কিন্তু এই কথাই আমার কীর্তনীয় বিষয় এই যে আমাকে পরমপুজ সন্তকোষি মহা আদেশ করেছেন এটি আমাকে গুরুবর্গ আদেশ করেছেন তাই আমি এই কথাই বলব তাতে তোমাদের ভালো লাগে থাকো নালে যেখানে যাও তো এখানে বলছেন কৃষ্ণের শরীরে চাঁদের হাট বসেছে ভ্রূ ধনু নেত্রবাণ গনু আর ধনুর গুণ দুই খান নারী মন লক্ষ্য বিধে থায় আর এই চাঁদের বড় হাট কষারি চাঁদের হাট বিনাম বিনিমূল্যে বিলায় নিজ আমৃত কৃষ্ণ এই যে অমৃত তোমাকে যে দিচ্ছে এর বেদ এর বদলে কিছু চাইছে না আরে অমৃত তো ছেড়ে ছেড়ে দাও তোমাকে যে সূর্যদেব যে অলোক দিচ্ছে তোমাকে এত কষ্ট করে অনন্ত কাল ধরে যে তাপ দিচ্ছে সূর্যদেব যদি কিছু না দশটা দিন মাত্র দশটা দিন কোনো মতেই যদি সূর্যদেব না ওঠে দশটা দিন দশটা দিনও দরকার পাঁচটা দিন সঙ্গে সঙ্গে এখানে বরফে জমে যাবে সমস্ত সমস্ত জায়গা যদি সূর্য না ওঠে দশটা দিন তাহলে তোমাদের অবস্থা কায় সমস্ত জনগণ সব মরে যাবে কে বাঁচতে পারবে না তাহলে যে সূর্যদেব তোমাকে এত আলোক দিচ্ছে যে পবনদেব তোমাকে এত আলো দিচ্ছে যে চন্দ্রমা তোমাকে ঔষধি যে স্নিগ্ধ চন্দ্রমা আলোক বর্ষণ করে তোমাকে এই যে ঔষধি লতা পাতা ঔষধি গাছপালা পুষ্টি দিচ্ছে তোমরা এগুলো লক্ষ্য করো না ভেন্ডি গাছ রোপণ করবে দেখ কালকে ভেন্ডিটা এইটুকু রাত্রে সকালবেলা উঠে তুই ভেন্ডিটা এত বড় হয়ে গেছে কি করে হয় এটা ঔষধি দিচ্ছি ওখান থেকে কিন্তু তুমি এগুলো মানছ না মেনে জগতের প্রতি ভোগ্য রাখছো তাই জন্য তুমি আর এই যে পাবন দেব আলো দিচ্ছে সূর্যদেব আলো দিচ্ছে তোমাকে পবনদেব বায়ু দিচ্ছে জলদেবতা জল দিচ্ছে এ তুমি কোনোটাই তো মূল্য দাও না তুমি ট্যাক্স দাও সরকার তোমাকে ইলেকট্রিক কারেন্ট দেবে সরকার তো ঘাটটা টিপে তোমাকে কারেন্টের বিলটা নিয়ে যাবে কিন্তু তুমি তো কোনো চিন্তা করলেন না অকৃতজ্ঞ তুমি কোনোদিন তুমি তো ভাবনা আনেলে না সত্যি তো তাই ভগবান যে আলোক দিচ্ছে সূর্যের আলোক এই জন্য তো কোনোদিন আমার থেকে ট্যাক্স নেয়নি আমাকে যে জল দিচ্ছে আমি পান করছি এই জন্য তো কোনোদিন ট্যাক্স নেননি এই যে বায়ু দিচ্ছেন আমার প্রাণ রক্ষা হচ্ছে খাদ্য খাবার দিচ্ছেন মাঠে কোনো দিন তো কোনোদিন স্বীকার করনি এই কথাগুলো যে ভগবান এত করুণাময় সব দিচ্ছেন আবার রূপে তিনি অবতীর্ণ হয়ে আমাকে কোলে টেনে নিচ্ছে আয় আমার কাছে আরে এই জানোয়ার কোথায় যাচ্ছিস তুই পশু এদিকায় আমার কাছে আমার কোলে থাক তোর মৃত্যু বলে কিছু থাকবে না তুমি তো হাত ছাড়িয়ে চলে যাচ্ছ লাথি মেরে থাকে এই তো তোমার গুরু বৈষ্ণবের প্রতি ভালোবাসা এই তো তোমার শ্রদ্ধা এক্সিবিশন খুলেছ শ্রদ্ধা প্রমাণ করতে পারছ না ইউ ক্যানট প্রুভ দ্যাট ইউ লাভ গুরু বৈষ্ণব অ্যাকচুয়ালি ইউ সে দ্যাট ইউ লাভ গুরু বৈষ্ণবি ইউ ক্যানট প্রুভ প্রমাণ করতে পারছো না তুমি দ্যাট ইজ ইউর উইকনেস তাই যে বলছে বড় হাট বসেছে এখানে বিনামূল্যে তোমাকে দিচ্ছে কৃষ্ণ সমস্ত গুরুও কোনো পয়সা নিয়ে নেয়নি তোমার থেকে যে রাস্তা দেখাবো কিছু দে আমাকে ডোনেশন দে কিছু যদি দু লাখ টাকা দিস তাহলে তোকে আমি দীক্ষা দেবো বাজারে এখন এই ধরনের দীক্ষা চলছে দেখে ও গরিব কি বড়ো লোক আমি চাই এই কথাগুলো তারা শুনুক পাঠাও তাদের কাছে শুনুক এই কথাগুলো বলবে না কে বলেছে শুনুক এইসব কথা সমাগ্য জগৎ সমস্ত জায়গায় পাঠা ওই কথা শুনুক তারা কথাগুলো আমার নয় সমস্ত কথা পৌবাদের বক্তিম ঠাকুরের কাজে শুনুক তারা যারা গুরুগিরি করতে বসে শুনুক তারা জগৎকে মারতে বসেছে কি গুরুগিরি করতে কি জন্য বসেছে তারা সেই জন্য বলছেন এখানে চাঁদের হাত বসেছে বিনামূল্যে দিচ্ছেন কৃষ্ণ এগুলো সব বিনামূল্যে গুরুদেব সদ্গুরু বৈষ্ণবরা বিনামূল্যে দিচ্ছে নিয়ে জানি যা বাঁচ চলে যা চলে যা এই জগত তো জায়গা নয় এটা তো জায়গা না চলে যা আসল জায়গায় যা এটা ভূতের জায়গা ভূতে পাবে যা যা চলে যা বিপুল বিপুলায়ত বিপুল মন্ত্রী যার দু নয়ন যার দিকে তাকাবে একটু কটাক্ষবান হয়ে গেল তার লাবণ্য কেলি সদন সদন মানে সোর্স লাবণ্যের কি লাবণ্য দেখেছ কামিনী কাঞ্চনের ভেতর কি লাবণ্য দেখেছ তুমি যাকে ভালোবাসো তার ভেতরে কি লাবণ্যটা দেখলে তুমি তুমি লাবণ্য জেনেছ লাবণ্য সিন্ধু কৃষ্ণ তুমি তো জানতে পারো তাই তুমি গু চাটছ তাই তো সুয়ার সুয়র যেমন রাস্তায় গু গু খায় কত ভালো ভালো বিষ্ঠা যদি কোনো দিন পায় বলে আজকে আমার দিনটা খুব ভালো গেলো আজকে কত ভালো ভালো বিষ্ঠা পেয়েছি পেট ভরে খেলাম এই হলো জড়বদ্ধ জীবের হচ্ছে অবস্থা দুস্থ অবস্থা মায়া দুই পাল্লায় পরে তাদের আর কোনো বাঁচবার কোনো রাস্তা নেই সুখময় গোবিন্দবদন যার পুঞ্জ ফলে সেমুখ দর্শন মিলে অনন্ত অনন্ত অনন্তকালে সৌভাগ্য ফলে গুরু সঙ্গ হয় তোমাকে সৎসঙ্গ প্রাপ্যতে পুম্ভীর বহুবীর সুকৃতি পূর্বসঞ্চিতই বহু বহু সুকৃতি কোটি কোটি জন্মের সুকৃতি তোমার পুঞ্জীভূত হলে তখন বাস্তব গুরু সঙ্গ তোমার লাভ হবে তার সম্মুখে এসে পড়বে তারপরও তুমি আবার বঞ্চিত হতে পারো যদি না মানো থাকে জান আপনা সেবা করতে পারব না বলেছে তো তোমার গুরুমা বলেছে আমি নাম বলব না আমি তো নাম বলার জন্য আপনা সেবা করতে পারব না পরবর্তীকালে তার জীবন সব শেষ কিছু নেই লাল কাপড় শরীর শেষ মন শেষ তিনি চুপচাপ হাঁ করে দেখছেন তার দিকে থাকে সে কিছু বলছেন না তিনি থেকে নাম ভাই মুখের দেন আপনা আপনার সেবা আপনি করে নিন আপনার কাউকে সব শেষ কেউ কেউ তার তিনি গেছেন এতদিন পরে গোকুলে গোকুল মহাবনে সেখানে গিয়ে তা কোনো ঘর নেই তাকে একটা ঘর কোনো মতে আছে জানলাও নেই তা ওখানে তিনি আচার্য তাকে থাকতে দেওয়া হবে এরা কোনো মতে কিছু নেই তখনকার দিনে এটা চৌকিও নেই চৌকি কিনতে গেলেও পয়সা সেই সময় তাকে রাগতা দেওয়া হবে সেখানে তথাকথিত সেই ব্রহ্মচারীকে তাকে বললো আপনি একটু কদিন বাইরে আসুন দুদিন ওহারায় যেটুকু থাকবে তিনি ক্রোধে কি করলেন ঘর থেকে যত ঘটি বাটি এরকম ছুটতে আরম্ভ করলে। চৈতন্য চৈতাম্য ছুটছেন আর ছিল তীর্থ কুসুমে তাড়িয়ে এরম করে দেখছেন এরম ছুটছেন চৈতন্য চৈতাম্য চৈতন্য ভাগবত যা তো আজ সব ঘর থেকে ছুটছে এই রাগে উনি আমার ঘরেতে থাকবেন আমি কোথায় থাকবো তিনি এরকম চমকে চমকে দেখছেন সেই ব্যক্তি পরে পশু সদৃশ্য হয়ে গেছে পশু সদৃশ্য পশু সদৃশ্য বললে আমি ভুল বললাম পশুর থেকেও নিচে নেমে গেছে তথাপি তোমাদের সোসাইটি তার কাছে গিয়ে সেখানে কার্তিক ব্রতের সময় সেখানে আয়োজন আমি মাথায় হাত দিই এর কাছে তো আমি মুখ দর্শন করব না গুরুমহাজ করেন না গুরুমা সমদর্শন পরবংশ তিনি তারা সেইখানে জায়গাটার ওখানে আয়োজন করেন মাঝে মাঝে কি করে করেন ও গৌরী বৈষ্ণবের পেশ নিয়ে রয়েছে সব আমরা চাই ভক্তিবীন্দ ঠাকুরের আদেশ পালন করতে ওগুলোকে ছেটে বার করে দাও ওগুলোকে ছেটে বার করে দাও গৌরী মঠের আমরা সর্বনাশ করতে দেবো না গৌরী মঠ তোমাদের কিছু নয় সম্পত্তি গৌরী মঠ গোলক থেকে এসছে এগুলোকে আমরা দরকার হলে আমাদেরকে মারতে আসবে খুন করতে আসবে আমরা তাও রাজি আছি এগুলোকে আমরা আমার প্রতিজ্ঞা তোমাদের প্রতিজ্ঞা আমি জানি না ওই জন্য আমি কোনো মঠ মন্দির স্থাপন করবো না এটা আমার প্রতিজ্ঞা আমি জানি করলেই এই সমস্ত দূষিত ব্যক্তি প্রবেশ করবে এবং আমার কথা বন্ধ হয়ে যাবে আমি জানি ওই জন্য আমি করব না আসি হয়ে যেত ভগবানের ইচ্ছায় অনায়াসে কিন্তু সেগুলো আমি করব না নেব না ছিল ভক্তিবিজ্ঞান ভারতী মহাজ জানেন মহারাজ আপনি বড় চতুর আমি জানি আপনি কেন এরকম থাকেন ভক্তিবিজ্ঞান ভারতী মহাজ বলেন জানেন আর এটা ছাড়া উপায়ও নেই আর রাস্তায় নেই ভজন করার আর দ্বিতীয় রাস্তা নেই যে গুরুগিরি করতে যে সর্বনাশ উপস্থিত হবে বহু জন্মের পুঞ্জ পুণ্যপুঞ্জ ফলে সেমুখ দর্শন মেলে দুই আখি কি করিবে পান দুটো চোখ আমার কি পান করবে কৃষ্ণ সে কথা আলোচনা করা হয়েছে তুন্দে তাণ্ডবিনীরথিং তুন্ডা বলিলব্ধে ইত্যাদি আর ভক্তিমীর ঠাকুর বহুপাত বলছেন ভক্তিমোথ ঠাকুর বহুপাত বলছেন এ যা যা থাকে থাক এ যাঞ্জে যাক এই কথাটা রাধারানীর ধামেতে চলবে না তোমার এই কথাটা রাধারানী শুনবে না রাধারানী তার শ্যামসুন্দরকে এতটাই ভালোবাসেন যে তুমি ব্যবিচার করবে ভজনে এসে রাধারানী বলে রাধা যাগ যা করবে এটা রাধারানীর ধামেতে চলবে না এই সবচেয়ে বেশি প্রাষণ্ড তৈরি হচ্ছে রাধা রানীর ধামেতে খেয়াল করবে এগুলো যত প্রাচণ্ড বেশি তৈরি হচ্ছে রাধারানীর ধামেতে বেশি কেন প্রাচন্ড হবেই তো গৌর ধামে তাও গৌরানীতেই ক্ষমা করে দেন যা করে ফেলেছে কিন্তু যাকে যা থাকতে থাক এটা গোলক বৃন্দাবনে চলবে না রাধারানী সেবাতে রাধারানী কোনো কথাই শুনবে না তোমা। রাধারানী তোমার একটা কথাও শুনবে না একটু যদি শ্যামসুন্দরের সেবায় চুন থেকে পান খসে রাধারানী তোমার কোনো কথা শুনবে না কোনো কথা শুনতে রাজি না আর গৌর ধামেতে তুমি রয়েছ কিছু না হলো কিছু তুমি পাচ্ছ আর ওখানে তুমি গিয়ে থাকো এবং দেখো কীরকম মায়াদেবীর কীরম বাজ্যদৃষ্টিতে বৃন্দাবনের বাজ্য দৃষ্টিতে বৃন্দাবনকে তো তারা স্পর্শ করছে না দোকান বাজার হাট খুলেছে মায়াপুর মধ্যে কত হোটেল হয়েছে মহারাজ হ্যাঁ তুই হোটেলই দেখ কত ব্যবিচার হচ্ছে এই সবগুলো হচ্ছে অপ্রাকৃত ধামকে কেউ দর্শন করতে পারবেন ওই জন্য রাধারানির ধামে তো সবচেয়ে বেশি প্রাষণ্ড তৈরি হচ্ছে সবচেয়ে বেশি পশু তৈরি হচ্ছে সব ওখানে অপরাধ করছে বিভিন্ন সুযোগ সুবিধা সেটরা আসছে দিল্লি ম্যাড্রাস থেকে ওগুলোকে তো ভুং ভাঙ দিয়ে সেখান কোটি কোটি টাকা নিচ্ছে লক্ষ লক্ষ টাকা এই হবে তাও আছো আমি তো ভগবানের কাছে বলি ভগবান আমাকে এমন অবস্থা করো যেন আমার যেন কোনো মতে প্রসাদটা চলে পুনঃ পুনো আমি গিরিরাজের কাছে এই প্রার্থনা করি জগন্নাথ সাক্ষী আছেন আমার যেন কোনো মতে প্রসাদটা চলে যায় আর কাপড় চুপড়ও বেশি পাঠিয়েও না পাঠালে আবার তাকে কাউকে দেওয়ার জন্য আমাকে যেতে হবে ভিড় হয়ে যাবে কাপড় বেড়ে যাবে এই জন্য কোনো আমার প্রসাদটা চলে যায় শরীর রক্ষা হয়ে যায় অন্য কিছু আমাকে পাঠিয়ে না লাভ আমার তাহলে সর্বনাশ হয়ে যাবে তাহলে তোমার আনন্দ আমি নিতে পারবো না তুমি কি বস্তু সেটা আমি উপলব্ধি করতে পারব না হয় না হ্যাঁ অনেকেই বলছেন বৈভব তো দরকার মহারাজ ভজনে হ্যাঁ বৈভব দরকার সেটা বৈভব প্রহুপাত পারেন বহুপাতের কাছে বৈভব চলবে শিল ভক্তিত মাধব গোস্বী মহারাজ বৈভবটাকে সামলাতে পারবেন সেই বৈভব তোমার হাতে এলে তোমার সর্বনাশের কারণ হবে যে বৈভব তাদের কাছে কৃষ্ণ সেবার উপকরণ সেই বৈভবের এক বিন্দু তোমার কাছে তুমি ধরাকে সরা জ্ঞান করবে পরম পুজো শ্রীধর গো সিং অনেক অন্য গুরু ভাইরা বলতেন মাধব মাধব মহারাজের সব বাড়াবাড়ি মাধবোস মাধব মহারাজের সব বাড়াবাড়ি মহারাজ শিল শ্রীধর গ্রী মহারাজকে বলতেন যেমন বহুপাত অপ্রকট হয়েছেন তারপরে সবকিছু শ্রীধর গরসিং হেসে হেসে বলতেন না শিল ভক্তিযুদ্ধ মাধবো মাধব গো মহারাজ এটা বাড়াবাড়ি নয় ওর পক্ষে ওটা স্বভাব পায় ওটা আপনার পক্ষে বাড়াবাড়ি এটা মাধবোস্বী মাের পক্ষে ওটাই স্বাভাবিক ওটা বাড়াবাড়ি নয় ওনার পক্ষে ওটাই ঠিক যদি সে মাধবুস্বী মহারাজ হয় গুরুমাই বলতেন শিল ভক্তি মাধবোস্বী মহারাজ একজনই হয় বাবা দুজন হয় না কিরকম তার ভালোবাসা দেখে গুরু হয় গুরু হয় পৃথিবী আর এখন কিরকম মাশ্চর্য চলছে ওকে ল্যাং মেরে ফেলে দাও একে দূর করে দাও একে রে কোনো আমার প্রতিষ্ঠা চলে আরে পশুহার জন্য তো গৌরী মঠে আসার দরকার পড়ে না আমার যদি পশু হতে ইচ্ছা হয় সে তো অনেক আমি বাইরে হতে পারবো পশু জন্য আমি গৌরী মঠে ঢুকে পড়বো এরা কি করে হয় সে সংকল্প তো এমনিতেই হতে পারে গৌরী মঠে আমি কে পশু জন্য এলাম নাকি সেই জন্য সেই বংশে তো তোমরা আবির্ভাব হয়েছ সে তোমাদের গর্ব হওয়া দরকার দেখো এক একটা মহাজনের মঠে কি অবস্থা বড় দুঃখের বিষয় পরম পূজার শ্রীধর্ব শ্রী মহাজনে তাকানো যায় না আমি ভয়ে আমি কখনো ঢুকি না দূর থেকে রোজ সকালবেলা সিদ্ধি মহাজকে রণবোধ করি রোজ রোজ কেশব গোষ্ঠী মাহাজ সিদ্ধি মহারাজ ওইসব কলঙ্ক গায়ে মাখাবার জন্য তারা গুরু বৈষ্ণবের সর্বনাশ করবার জন্য এসছেন গুরু বৈষ্ণব করতে পারবেন না অনন্তকাল নিয়ে নরকে যাবেন অনন্তকাল আর জগৎবাসীর কাছে প্রমাণ করবেন গৌরী মঠের বদনাম করবেন এই আমরা গৌরী মঠের এই গেট খোলা রাখিনি এই খোলা রাখিনি সনাতন শিক্ষাতে এই জন্য যার পুঞ্জ ফলে সে মুখ দর্শন মিলে দুই আঁখি কি করিবে পান দ্বিগুণ বাড়ে তৃষ্ণা লোভ পিতে নে মনক্ষোভ দুঃখে করে বিধির নিন্দন ইত্যাদি করা বলা হয়েছে না দিলে লক্ষ কোটি সবে দিল দুই আঁখি তাতে দিলা নিমেষ আচ্ছাদন আবার চোখে এরম পলক পরে বিধি জড়ো তপোধন বিধি হচ্ছে ম্যাটেরিয়াল ব্রহ্মা He is most material a personality. He don't know how to create. If we need to see Krishna, we need cross of eyes. One pair of eyes is not sufficient. So, Brahma is useless. He don't know how to create. Right? <laughs> so, He can say, He can say, He can say, He can say, He তাঁতে দিল নিমিশ আচ্ছাদন হ্যাঁ টুইংকেল দিস হাউ ইউটিফুল কৃষ্ণ আর বিধি জড় তপোধন রস শূন্য মন সে রসবোধ নাই যে নাহি জানে যজ্ঞ সৃজন যজ্ঞ সৃষ্টি করতে জানে না যে দেখিবে কৃষ্ণ আনন তারে করে দিনয় তাকে দুটো চোখ দিয়ে দে এ কি ব্রহ্মা কি পাগল হয়ে গেছে কোটি আঁ তার করে আমার কথা যদি ধরে আমি যদি প্রার্থনা আমি করি ব্রহ্ম ব্রহ্মা যদি সেটা ধরে তাহলে প্রত্যেককে কোটি কোটি আখ চোখ দিয়ে দিই সেই চোখ দিয়ে তারা কৃষ্ণকে দর্শন করুক বোঝা গেল যদি বল ধরে কোটি আখি তার করে তবে জানি যোগ্য তবে জানি যোগ্য শিষ্যিত কৃষ্ণাঙ্গ মাধুর্য সিন্ধু হ্যাঁ সুমধুর মুখবিন্দু ইন্দু অতিমধু স্মৃত সুকিরণ এ তিনে লাগিল মন লোভে করে আস্বাদন শ্লোক পরে হস্ত চালন এবার এই সব কথা বলতে বলতে মহাপ্রভু ভাবে বিভর হয়ে সনাতনের সামনে এরকমভাবে হাত তুলে তুলে কখনো সনাতনের হাত ধরেন কোনো গাতে এরকমভাবে অভিনয় স্বাভাবিক যেমন গীতের অভিনয় করে মহাপ্রভু অভিনয় করছেন না মহাপ্রভু এই বলতে বলতে মশগুল হয়ে নেশাগ্রস্ত হচ্ছেন কৃষ্ণের রূপ গুণ রীলা কখনো কখনো সনাতনের হাত ধরে দৈন্য করছেন সনাতন আমি কি বলবো তোমাকে কখনও তার কাছে জড়িয়ে এই সব হচ্ছে তা এখন বিল্লমঙ্গলের সেই শ্লোক বলে এবার কাতর ভাবে ডুবে যাচ্ছেন মধুরম মধুরম মধুরম মধু মধুগন্ধি মধুস্মিত মেতদহ মধুরম মধুরম মধুরম মধুরম মধুর বাঞ্ছা কল্পকে বাসে ভোচ্ছ পতিতন ভৈষ্ণবি ভো নমো নম